বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপে ছাড়ে বেরিয়ে পড়ে নীল জলে নিজেকে জড়িয়ে চাদরে সে নীল নিজেকে জড়িয়ে চাদরে বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না জানে না সে চুপে সারি বেরিয়ে পরে অজানার মরে নির চাদরে পিছুপিরে ডেকে মাকে বলে যদি কখনো সন মা হয়েছেন করে পড়ে রবে রবের তোমার খোকা সত্যি হয়েছে সফল সে হারিয়ে যায় সে অজানায় যেখানে রবে রবে আর ছায় যেখানে বাধা মানা ইচ্ছে হলে পাখি হয়ে উড়ে বেড়ায় হলে পাখি হয়ে উড়ে চোখেরই কোলে কটাও ঙা পথে নিজেকে বেলিয়ে দিয়ে প্রভুল গুণেশুয়ে সবুজ প্রান্তরে উলপরি গানে মে তাকে খুঁজেই মরে উলপরি গেলে মে তাকে খুঁজেই মরে গুল পরি গেলে মে তাকে খুঁজেই মরে